রহমান রহিম সামিল মুসলিম তা বলতেন আমি জানি না যে তোমাদের সাথে কি আচরণ করা হবেছেন যে আমি জানি না কি আচরণ করা হবে আমার সাথে তা তুমি যদি কোনো কিছু নেওয়ার থাকে নিয়ে নাও আমার থেকে তার পপিকে বলছেন আর মেয়েকে ডেকে বলছেন যদি কিছু নেওয়ার থাকে মাল সম্পদ আমার থেকে নিয়ে নাও এই দুনিয়াতে আমি তোমাকে কিছু দিতে পারবো কিন্তু আকেরাতে আমি তোমাকে কিছু দেওয়ার মালিক নাই দিতে পারবই না আমি তোমাকে সম্ভবই না কেন আমি জানি না যে আমার সাথে কি আচরণ করা হবে আর তোমাকে আমি কি করে দিলাম এত ভয় ভিত ছিল আজকে আমাদের অবস্থা কি লাগে কে আমাদের কথা শুনলে মোটেও ভয় লাগে না আল্লাহ পাকড়াও করবেন শুনলে ভয় লাগে আল্লাহকে সেই হিসাব দিতে হবে শুনলে ভয় লাগে ভয়ই লাগে ভয়ই লাগে না আমার পুঙ্খানু হিসাব দিতে হবে আল্লাহ বিয়দান সেদিন এরকম একটা ডায়রি পেশ করা হবে নিয়ে জাহান মানে চলে যাবে আর মমিনের সামনে যখন তার এই ডায়রিটা কিভাবে খোলা হবে মুমিন ভয়ে প্রকম্পবে খায় কি অবস্থা না হয় কারো খোলা হয় তার অবস্থা ওইখানেই বলুন রাস্তায় চেক করতে এসেছেন না অনেক কপরাধে চেহে চলে যাচ্ছেন কাউকে যদি খালি একটু ধরে বসে কারণ ভালো মানুষ গাড়ির কাগজ ফটো সব ঠিক আছে তারপরেও সে ধরে বসে না মুমিনের কিতাবগুলোকে যখন এইভাবে উল্টানো হবে আর একটা একটা করে বলা হবে তখন সে বলবে মা লিহাদ কিতাব আল্লাহ এই কেমন ডায়রি কেমন ডাইরি সব লেখা হয়নি প্রত্যেকটা কাজ নিতে আল্লাহ তোমার তার ফের মাধ্যমে তার জোর হয়ে যাবে যে কেমন ডায়রি পেশ করছো আল্লাহ ছোট বড় কিছুই ছাড়া হয়নি কতদিন হয়ে পড়বে মানুষ কঠিন ময়দান খুব কঠিন ময়দান সেই অবস্থাতে বিনা হিসাবে জাননাকে প্রবেশ করবে যারা কাউকে ইচ্ছা করবে কেমন দিনের ভয়াবহতা আল্লাহ কেমন দিনের ভয়াবহতা মা ইসারা যে আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলু একজন হাদিস বর্ণনা করছেন प्रथम एक बार फुटका दे पृथ्वी ध्वंस हो जाए द्वित बार एक बार फुटका देवर सब उठे दौड़ान शुरू कर खाली पाए पुरो उलंग शर खाली पाए पुरो उलम्ब शर प्रत्येक का मानुषा सामने दिखे छूटे दौड़ाते थक दौड़ाते थक उठे नारी पुरुष युवक वृद्ध एकाकार दौड़ाते थक উলঙ্গ অবস্থায় সে সময় আমি একজন নারী আমি কি করে উলঙ্গ এতগুলো মানুষের সাথে চলবো আয়সা মানুষ তখন ভুলে যাবে কে কাপড় পরে আছে আর কে উলঙ্গ আছে নিজের দিকে তাকানোর কথা ভুলে যাবে আরেকজন দিকে তাকানো তো অনেক দূরের কথা ভয়াবহ হবে কেউ কারোর দৌড়াতে সূর্য এসে দাঁড়াবে এখন এই লক্ষ কোটি মাইল দূরে তাতে সূর্যের তাপে অস্থির হয়ে যায় মানুষ মাত্র এক মেল মানুষের থেকে ঘাম ঝরতে থাকবে ঝরতে সেই খামের মধ্যে আবুডুব খাবে এই নাক পর্যন্ত এসে যাবে সেমানের দুর্বলতা থাকবে মোমিন্দা তাদের ইমানের কারণে সেদিন এই আজাদ থেকে পরিত্রাণ পাবে আল্লাহ ছায়ার নিচে তার আশ্রয় পাবে আল্লাহ ছায়ার নিচে সূর্য যখন এত কাছাকাছি মুমিনদের প্রতিষ্ঠা করবে তাদেরকে হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে পাঠিয়ে দেবেন আজাব ছাড়া হিসাব ছাড়া যাও জাননাতে প্রবেশ করো উদুফুলো হাজি তালাম তোমার কল্যাণের সাথে শান্তির সাথে জাননাতে প্রবেশ করো বাগানে প্রবেশ করো क्षेत्र पर्यायर एक सर्वोच्च पर्यायी सर्वोच्च पर्यादर किस आई जहाज क्या गलो के पर्यटन तब बर्जन करे कि जहाज कह सर्वोच्च पर्यापमा दीते गएही बड़ एक जो ईम जाान मुस्लिम जरूर पिता हिसाब से उल्लेख कर मुसलिम जरूर पिता प्रत्येक नबी रसुल्ला जो नबी रसुल गण দিয়েছেন এবং তাও সেইদের একটা পর্যায়ে গিয়েছেন তাও সেইদের পথে মানুষকে আহ্বান করতে গিয়ে নিজেরা বিভিন্ন জুলুম অত্যাচার এবং পরীক্ষার মধ্যে পড়ছেন তার মধ্যে সবচাইতে বেশি জুলুম অত্যাচার এবং পরীক্ষার মধ্যে পড়েছেন ইব্রাহিম আলহিস এবং সবচাইতে বেশি পরিশ্রম করেছিলেন তিনি যার কারণে আল্লাহ তুহান ও তারা তাকে মুসলিম মিল্লাদের পিতা হিসাবে উল্লেখ করেছিলেন সেই হিসাবে মহলামেরও পিতা মহমত আসলামের পিতা তিনি এখন হয়েছে তিনি একটা বলতেন যে আমি হচ্ছে ইব্রাহিম আলহালামের সন্তান তার আল্লাহ আল্লাহতালা আমাকে নবতি দান করেছিলেন আল্লাহ আসলাম ইব্রাহিম আলাই দোয়া করেছিলেন যার্লা তুমি আমার বংশধত্বের মধ্যে নবী রসুল দিও তার দোয়া ইসমাইল আল তার দোয়াই শাক আল ইহলাম তার দুয়াই মহমত আসলাম পর্যন্ত আমি হচ্ছে ইব্রাহিমের পুত্র আর আল্লা তালা তাই বলছেন মিল্লা তোমাদের এই মিল্লাতের পিতা হচ্ছে নাম দিয়েছেন কি না সালাপি না আলহী না কিছু ওয়াসাম্মা তুমার মুসলিম আল্লাহ দেওয়ার নাম কত সুন্দর তো ইব্রাহিম আলহ সালাম তিনি ছিলেন ইমাম মিল্লাতের ইমাম মুসলিম মিল্লাতের ইমাম ইমাম বলা হয় সেই ব্যক্তিকে উম্মত বলা হয় সেই জাতিকে যাদের মধ্যে সকল প্রকার কল্যাণ থাকে ইমাম এবং উম্মত সমর্থব তাদেরকে বলা হয় যাদের মধ্যে সকল প্রকার কল্লান থাকে কল্যাণ নিয়ে যারা আসেন জাতির জন্য কল্যাণকর যারা কাজ করেন তাদেরকে কি বলা হয় ইমাম তাদেরকে কি বলা হয় এর চাইতে চাইতে অনেক বড় বড় বড় কঠিন কাজ এটা বড় খারাপ কাজ এটা বিকৃত করে ফেলছে তারা ওদের এই বিকৃতির কারণে আল্লাহর পক্ষ থেকে আজ আবার গজব চলে আসতেছে একটার পর একটা এরা কি কল্লাম নিয়ে এসেছে তারপর এরা ইমাম হওয়ার যোগ্য ইমাম হওয়ার যোগ্য তারাই তারা এলমে নবীকে বহন করে চলে নবীরা ছিলেন ইমাম যেমন ইমামুল আম্বিয়া বলা হয় ইমামুল মুসালিন বলা হয় মহম সাল ইসলামকে ইব্রাহিম কি ইমাম বলা হচ্ছে তা এইদে মুসলুম মিল্লাতের ইমাম কেন কল্লাম নিয়ে এসেছেন কল্যাণ ছিল তাদের সাথে চিরকালীন কল্যাণ তাদের সাথে ছিল তাদের ধারাবাহিকতায় যারা হিমামতি করবে তারা আসলে কিনে আসবে কল্লাম নিয়ে আসবে তাদের ধারাবাহিকতায় নবীদের ধারাটা নিয়ে যারা ইমামতি করবে নবীদের ধারার প্রথম ধারা হচ্ছে তারা আল্লাহর পক্ষ থেকে যে আসা বিধান আসতো সেই বিধানের বাস্তবায়ন করতেন তাও সেইদের বাস্তবায়ন করতেন এই ধারাটাকে নিয়ে যারা হিমামতি করবে তারা সত্যিকার অর্থেই কল্লাম নিয়ে আসবে পৃথিবীর জন্য যেমন তাহাবিরা তারাও ছিলেন হিমামতি তাবে ইন্দরা তাবে তাবে ইন্দা মহাদিদিন ইন্দ্রা এদের কেউ ইমাম বলা হয় না ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিন কেন বলা হচ্ছে কল্যাণ নিয়ে এসেছিলেন এই কল্যাণের ধারাবাহিকতার প্রত্যেকে নবীর থেকে যারা ওই ধারাবাহিকতায় থাকবে তারা সত্যিকার অর্থে ইমাম হবে এবং তারাই সত্যিকার অর্থে কল্যাণ নিয়ে আসবে পৃথিবীতে তাদের মাধ্যমেই কল্যাণ আল্লাহ তারা দিবে নেই পৃথিবীতে তারা যে কাজটা করে যাবে তো সেই ধারাবাহিকতা ইব্রাহিম আলহ সালাত ওলাম তিনি ছিলেন উম্মাদ তিনি ছিলেন ইমাম জাতির জন্য উম্মদ তাকে বলে যিনি কল্লাম নিয়ে আসেন যার মধ্যে সার্বিক কল্লাম থাকে তাকে উম্মত বলে তাকে ইমাম বলে সার্বিক কল্লাম কল্যাণ নিয়ে আসেন আর উম্মত বলা হয় উম্মতের আরেকটা অর্থ হচ্ছে জাতি মিল্লাত মিল্লাত থেকে উম্মাত তারা হচ্ছে জাতি এটা জাতি একা কোনো ব্যক্তি একটা জাতি হতে পারে শেখ মুজিবকে একা যদি থাকতো এই পৃথিবীতে যে একাই বাংলায় বলে ওকে কেউ জাতি বলতো বাংলা ভাষাকে এত উপরে নিয়ে গেছে কেন প্রায় পঞ্চাশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে বা চল্লিশ কোটি মানুষ প্রায় চল্লিশ কোটি মানুষ বা তিরিশ কোটি মানুষ এত কোটি কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে বিশাল একটা অংশের মানুষ বাংলা ভাষায় কথাবার্তা বলছে এবং বাংলা ভাষার জন্য তারা ত্যাগ দিচ্ছে এই সেই দিচ্ছে জন্য একে বলা হচ্ছে বাঙালি জাতি তাই না বাঙালি জাতির আর কথা নামদারি আবদুল্লা কথা গত সপ্তাহে গেছি চঙ্গিতে বোট বাজারে বিশাল একটা ব্যানার সেখানে শেখ মুজিবের স্মরণে ব্যানার লিখে রাখছে যে বাংলাদেশ এবং বাঙ্গালি জাতির স্রষ্টা শেখ মুজিবের প্রতি শ্রদ্ধাঞ্জলি বাঙালি এবং বাংলাদেশের স্রষ্টা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নাম মুসলিম নাম তো একটা জাতি উম্মাদ কখনোই একা এক ব্যক্তিকে উম্মত বলা যাবে না একা এক ব্যক্তিকে কখনোই একটা জাতি বলা যাবে না কিন্তু আল্লাহ চোহান ও তা আলার দৃষ্টিতে তার কাছে যে ব্যক্তি তাহসিদ প্রতিষ্ঠা করবে সে যদি একাও থাকে সে একাই একটা জাতি সারা পৃথিবীতে সে একাই একটা জাতি কারণ সে যখন তাহসিদের উপরে থাকবে সেটা থাকবে ইসলাম সেটা থাকবে ইমানদার আর পুরো পৃথিবীতে যা থাকবে সব হচ্ছে গায় ইসলাম গায়রে দিন গায়ের মোমিন ভিন্ন ধর্ম এই কারণে এই যেহেতু ইসলামের উপরে আছে এত মর্যাদা দিবেন যে ও একাই একটা জাতি একাই একটা জাতি আল্লাহ আল্লাহ সুবাহা দৃষ্টি এবং পৃথিবীরবাসী দৃষ্টিতে পৃথিবীর দৃষ্টিতে দেখেন না ব্যাপারে বলা হচ্ছে না যে কোন দিন নিয়ে আসলো আর কেউ আমরা কিছুই বুঝি নাই ও একাই সব বুঝা বলা হয় সাল্লাহুল্লাহ তিনি যখন মানুষকে তখনই দাওয়াত দেওয়া শুরু করলেন সর্বপ্রথম একা এক ব্যক্তি না তাকে মক্কাল মুর্শিকরা কি হিসেবে নিল যে মোহাম্মদ আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করেছে বিচ্ছিন্নতার সৃষ্টি করেছে धर्म थके से आलदा चले ग से नतून धर्म दावत दीच से एकाई एकदि के चले जातीवासी एकाके एक शक्ति मन कर शक्ति केत बस भय पे गल एकाएक व्यक्ति दाव दीचे तरह शक्ति कीत बस भय पे गल जो चारोदिक दिए तोधल तैरी देके आटकाओ ना कि टिका ना कि टिकवेना ও একা যা শুরু করেছে মোহাম্মদ আমাদের কিছু কে রাখবে না সব ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে একটা সারা পৃথিবীতে তিনি একা মাত্র মুসলিম আর কোরআন সেই বর্ণনা হয়েছে ওয়ান আউ্বাল মুসলিম ওয়ান আউ্বাল মোমিন আমি প্রথম মুমিন আমি প্রথম মুসলিম একটা জাতির ঘোষণা দিচ্ছে ইমানদার জাতির এটা মুসলিম জাতির ঘোষণা দিচ্ছে যে একাই মুসলিম জাতি আর কেউ থাক বা না থাক তোমাকে আমি দাওয়াত দিচ্ছি তুমি গ্রহণ করো চাই না করো আমি হচ্ছে মমিন আমি হচ্ছে মুসলিম তার মানে জাতি পৃথিবী বাসীয় দেখছে পৃথিবীর দৃষ্টিতেও সে জাতি এবং আল্লাহ দৃষ্টিতে তো সে জাতি আছেই আল্লাহ এটা হচ্ছে মর্যাদা তুমি যেখানেই থাকো সারা পৃথিবী তোমাকে একাকেই গণবে একাকেই গণবে ঠিক একই অবস্থা হয়েছিল ইব্রাহিম আলহিস সালাতাম জুগের সেটা হচ্ছে মাত্র তিরিশ চল্লিশ জন একাই ছিলেন আর তার দাওয়াতে মাত্র তিরিশ চল্লিশ জন মাত্র তিরিশ চল্লিশ জন তাও এই বর্ণনাগুলোর ব্যাপারে সন্দেহ বন্ধ করার দেখা যাচ্ছে তিরিশ জনের বনোটা মোটামুটি কাছাকাছি কষ্ট বর্ণনা আছে তিরিশ জন যিনি এত বিশাল একটা জাতি যাকে আল্লাহ কেয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে সব মুসলিমের জন্য পিতা বানিয়ে দিলেন আদর্শ বানালেন ইমাম বানালেন যাকে মিল্লাত বানালেন বাঙালি জাতি যদি তিরিশ জন নিয়ে শেখ মুজিব ওই ইয়েতে যেত সঙ্গে যেত ওকে কোন দিত অবস্থান দিত যে তিরিশ জনের একটা জাতি আছে আমার কাছে আমাকে এই নেন সম্ভবত পৃথিবীতে কত রাস্তা বাংলাদেশ গিয়ে বলে যে আমরা সিলেটিরা একটা জাতি আমাদেরকে করেন এই করেন সেগুলেন চলবে নিবেই না যে কি এই সামান্য কয়েকজন মুসলিম হলো যিনি যার মাধ্যমে যিনি একা কেউ গ্রহণ করছে না বাবা না তার ভাই ব্রাদার না এলাকার লোকজন না আত্মীয় স্বজন কে গ্রহণ করলেন সর্বপ্রথম তার স্ত্রী হাজের দুজনের কেউ নিচ্ছে না সামান্য কয়েকজন মানুষকে আল্লাহ তোহানু ও তালা পৃথিবীবাসীর কাছে তুলে ধরলেন যে এটা হচ্ছে তোমাদের মিল্লাতের পিতা মিল্লাতের পিতা जर अवस्था कैमन जितार जो पक्षाई देर दावा चले के बता शुरू करो विषय पेशादे कमस्थाब्राहिम तुमरा इब्राहिम जीवन ही पढ़ ইব্রাহিমের জীবনী তোমরা করো আল্লাহ বলছেন কাকে মানুষকে এই উন্মতী কে বলছেন জীবনী তোমরা পড়ো না একটু একটু স্মরণ করো তিনি ছিলেন সত্যবাদী একজন নবীন কেন করতে বলছেন ইব্রাহিমের জীবনীতে আপনি কি বলবেন ইব্রাহিম আলহিসাম কোরআনে কয়েকজন নবীর রসুলের নাম এসেছে তার মধ্যে সর্বাগ্রে যার নাম এসেছে তিনি হচ্ছেন ইব্রাহিম এসেছে এবং যতগুলো নামে পরীক্ষা যতজন নবীর দাওয়াতের কথা এসেছে কোরআনে যে কিভাবে দাওয়াত দিয়েছেন এই করেছেন সে করছেন তার মধ্যে সবচাইতে বেশি দাওয়াতের কথা এসেছে তার যতজন নবীর খবরের পরীক্ষার কথা এসেছে সবচাইতে বেশি এসেছে তার যতজন নবীর আল্লাহর কাছে সবচেয়ে শুনছে তার যত জনির আল্লাহ যে কথা পড়তে বলছেন বড় কি বলছে সে তার বাবাকে বলছে ইয়াবাতি আমার প্রিয় পিতা লিমাতা গুদু তুমি কেন ইবাদত করো এমন সত্তার মালা কি ছিলা মূর্তির ব্যবসায়ী মূর্তির ফজিলত বর্ণনা করি বর্ণনা করি মূর্তির ফজিলত বর্ণনা করতো তেত্রিশ কোটি তেত্রিশ কোটি ঊনপঞ্চাশ কোটি বাহাত্তর কোটি ফজিলত তার বাবা বর্ণনা করতো নিজে বানাতো ব্যবসা করত এবং সেই সময় যে রাষ্ট্রপ্রধান ছিল নমরুদ নমরুদের মূর্তি বিষয়ক উপদেষ্টা ছিল ইলাহ বিষয়ক উপদেষ্টা ছিলছে নবীর বাবা নবীর বাবা ইলাহ বিষয়ক উপদেষ্টা নমরুদের এই লোকটা মূর্তি বানিয়ে মূর্তির পূজা করত নিজে পূজা করত মানুষকে পূজা করতে বলতো প্রতিরোধ বর্ণনা করত তার ব্যবসা করতো বাড়িতে বসে মূর্তি বানাচ্ছে মূর্তির কারখানা কারখানার মালিক সে মূর্তি বানাত্তি বানানোর পরে সকালবেলায় তার অন্য সন্তানদের মতো করে ইব্রাহিম প্রত্যেকের মাথায় এক টুকরি করে মূর্তি দিয়ে পাঠিয়ে দিত যা ওইগুলো গিয়ে বাজারে বিক্রি করবে বিক্রি করে বিকেল বেলায় যখন বিক্রি টিক্রি শেষ হয়ে যাবে টাকার পয়সা নিয়ে ফেরত চলে আসবে ইব্রাহিম ইকবাল ইস্তারাত ইসলাম তার ভাইদের সাথে বাজারে যেতেন মূর্তি বিক্রি করতে মূর্তি বিক্রি করতে চলে যেতেন মূর্তি বিক্রি করতে চলে যেতেন যাওয়ার পরে অন্য সব ভাইরা মূর্তি বিক্রি করে রাতের বেলা টাকা নিয়ে ফিরে আসতো আর ইব্রাহিম তারা মূর্তিগুলোকে নিয়ে ফিরে আসতো বাড়িতে কেন তার ভাইরা সেখানে গিয়ে মূর্তিগুলোর ফজিল বর্ণনা করতো হে আমাদের জাতি হে আমাদের ভাই ব্রাদাররা ও আমার এলাকার লোকজনরা এই যে মূর্তিটাকে দেখছো এই মূর্তিটা কি করে তোমাদেরকে খাদ্য দান করে অতএব এর কাছে খাদ্য চাও খাদ্য দিবে আবার এক মূর্তির ফজিলত বর্ণনা করছে ভাইরা ভাইরা আমার এই মূর্তিটা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে বৃষ্টির মূর্তি দেবতা আর এক মূর্তির ফজিলত চলতো যে এই মূর্তিটা তোমাদেরকে সন্তান দেয় এর কাছে সন্তান চাও আর এক মূর্তির ফজিলত বর্ণনা চলছে যে এটা ভালো ব্যবসা বাণিজ্য দেয় এর কাছে এটা চাও এক এক মূর্তির এক একটা ফজিলত বর্ণনা করতো লোকজন ফজিরত হওয়া মূর্তিগুলোকে সব কিনে নিয়ে চলে যেত দেখতে তার করে ক্ষমতায় বসানো হবে যেই পত্রিকা সবচেয়ে বেশি মিথ্যা কথা লিখতে পারে সেই পত্রিকা সবচাইতে বেশি চলে আমরা একটু সত্য কথা দিয়ে পত্রিকা লিখে আমাদের পত্রিকা মাসে এক হাজার কপি চালানোই আমাদের কষ্ট হয়ে যায় এক হাজার কপিও চলে না আর প্রতিদিন লক্ষ লক্ষ কপি চলে যাচ্ছে মিথ্যা মিথ্যা মিথ্যা দিয়ে ভর করছে মাসে এক চালানো যায় না আর প্রতিদিন পঞ্চাশ লাখ ষাট লাখ চলে সত্তর লাখ চলে বিষয়টা কি যে যত বেশি মিথ্যা বলতে পারবে মানুষ তার পিছনে তত বেশি দাবিতে হবে দেখেন না মিথ্যা ফুজিলতের কথা বলে পঞ্চাশ লাখ ষাট লাখ মানুষকে থেকে গিয়ে জমা করছে মিথ্যা ফুঁজিলত যে যাদের পয়সা পাতি নেই গরিবের হজ তিনবার আসলে হজ হয়ে যাবে বাপ দাদার বাড়ি জান্নাত কেনা ওইখানে যেতে পারলেই জান্নাত আর ওদের বুজুরগা তো জান্নাত বিক্রি করে মালিক বিন দিন এক লক্ষ দিনের বিনারে এক লক্ষ দিনারেডি বইতেছে জান্নাতের টিকিট দিয়ে দেয় হাজারে কাজ এক লক্ষ দিনার তাকে দিবে তাকে সে জান্নাতের একটা টিকিট দিয়ে দিবে একেবারে গ্রান্টি সহকারে গেলে আর কোনো প্রশ্ন এখনো প্রলোভনের দিকে মানুষের দাবি দেওয়া বেশি মিথ্যা ইসলামের দিকে মানুষের দাবি দেওয়া বেশি সত্য ইসলাম নিয়ে আপনি প্রচার করতে যান হাজার একটা লোক আপনার কথা একটুখানি কর্ণবাদ করতে পারে হ্যাঁ কি বলছে লোকটা আসলে তো ভালো কথা বলছে মনে দেখি তারপর আবার পরীক্ষার উপরে রাখবে যে দেখি সে কয়দিন বলে থাকুক যদি দেখি তার সাথে লোকজন ভিড় বর্ণনা করে বর্ণনা করার কারণে তার ভাইদের মূর্তিগুলো সব বিক্রি হয়ে যায় ইব্রাহিম আলহ সালাহালাম ওইখানে দাঁড়ায় দাঁড়া মানুষদেরকে বলে যেও আমার জাতি এই যে আমার কাছে মূর্তিগুলো দেখছাই এটা কোনো কল্লান এবং অকল্লান করতে পারে না তোমাদের এটা কোনো রিজিক দিতে পারে না এটা হায়ার দিতে পারে না এটা মৃত্যু দিতে পারে না এটা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে না এটা সন্তান দিতে পারে না এটা স্বামী দিতে পারে না এটা কোনো কিছুই করতে পারে না ওর কিছু করার ক্ষমতা নেই বরং ওকেই সৃষ্টি করা হচ্ছে ওই আমাদের উপরে মোতাজ হয়ে আছে তুমি যদি এটাকে কিনে নিয়ে যাও তুমি যদি একটা থাপ্পর্ তোমার থাপ্পর্টা অফিরোধ দিতে পারবে না তুমি যদি ওকে আসার মেরে ভেঙে দাও তাহলে ও কান্নাকাটি ও করতে পারবে না যে আমাকে ভাঙিস না আল্লাহ হচ্ছে একে আমরাই তৈরি করি একে আমরাই ভাঙি দেখেন না এই যে দুর্গাপূজা অবস্থা কি হবে এত কষ্ট করে দুই মাস তিন মাস যাবৎ বানিয়ে সোনা রিং িং করিয়ে এবার হচ্ছে তখন যা বেরো বেরো আমার এলাকা থেকে জুতা ওকে নদীতে ফেলে মাহ জুতা পিটা করে নদীতে ফেলে সত্য কথা গুলো বলতেন যে এগুলো তোমাদের কোন কল্যাণ অকল্যাণের মালিক নয় ওরা নিজেরাই নিজেদের কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারে না ওদের সামনে ফল রাখা আছে ওরা খেতে পারে না ওদের ওদেরকে হাত ভেঙে ফেলে তাও বলতে পারে বড়টাকে জিজ্ঞেস করে ছোটাকে কে ভেঙেছে ও ও কি কথা বলতে পারে নাকি তো কথা বলতে পারে না ওর এবার কেন করছে যে নিজের এবাদত করতে পারে না এই বলতেন বলার কারণে কে ও তার মূর্তিগুলোকে কিন্তু না রাতের বেলায় আবার ওই মূর্তিগুলোকে নিয়ে ঘরে ফিরতেন বাবা আর বকাবকের মুখে পড়েছিলেন বাবা আজর বকা সবার তা বিক্রি তোমার তা বিক্রি হয় না আমি তো বলতে পারবো না তুমি বানিয়ে দিয়েছো ওরা আবার কি করার সেই ইব্রাহিম আলাই সালাহালাম তার বাবাকে বলছেন ইয়াবাতি লিমা তাহব বাবা এমন কিছুর এবাদত কেন করো যে কোনো কথাই শুনতে পারে না তুমি যা বোঝো কিছু শুনতে পারে না এই যে মূর্তি যেগুলো তৈরি হচ্ছে এগুলোর কানের একেবারে কানের ভিতরে যদি অনিক ওই যে হাই পাওয়ার মাইক যেগুলো ওইটা যদি ওর কানের মধ্যে লাগায় এই মুক্তি তুই কথা বল শুনছিস শুনছিস শুনছিস ও কি করতে পারবে শুনতে পারবে আর এখানে যদি একটা মেশিনও লাগিয়ে দেয় এই যে যারা বয়েরা কানে শুনতে পায় ওদের একটা মেশিন লাগাচ্ছে যাদের কানে শুনতে পারে মূর্তির কানে যদি ওরকম এক মেশিন লাগিয়ে দেয় শুনতে পারবে না চোখ বানিয়ে রেখেছি বাবা এতো তোমার কোন কল্যাণ করতে পারে না তোমার কোন লাভই করে দিতে পারে না এর সাথে আল্লাহ সোহানু ওটা আলাদ বর্তমানে যে জাতিরা আছে যারা কোরআনের কথা শুনে হাজিফের কথা শুনে কিন্তু দেখে না তাদের সাথে তুলনা করেছেন লাহম লাই এক বিহা এই যে মূর্তি মূর্তিগুলোকে অন্তর বানিয়ে দেওয়া হচ্ছে মানুষ মূর্তিগুলোর অন্তর বানাচ্ছে না কিছুই বুঝে না অলাহম আয়ন লাই বলছিলহা চোখ বানিয়েছে কিন্তু চোখ দিয়ে কিছুই দেখে না আজকের এই মানুষগুলো চোখ আছে না সবার দেখে আত্মনা বিহা তাদের কান আছে কান্দে কিছুই শুনে না মূর্তি একদম মূর্তি আমরা হচ্ছে চতুর্থ পর্যন্ত তো তার বাবাকে তিনি বলছেন এমন কিছুর কেন ইবাদত কর আব্বা কেন ইবাদত শুনতেও পায় না দেখতেও পায় না কোনো কল্যাণ করতে পারে না অকল্যাণও করতে পারে না কিছুই করতে পারে না কোনো কিছুই দিতে পারে না ও খেয়েতেও না ও কিছু শুনে না আর কেন ইবাদত করো এই হিন্দুগুলো যেগুলো এই যে মূর্তিগুলো পূজা করছে যদি পরিচিত কেউ থাকে ওদের পিছনে লেগেছেন যে বলেন তোর মূর্তি তো কান আছো কিছু শুনে যে একটা মাইকু আগাতো ঠোকট তো বানিয়ে রেখেছিস জীব ও তো একেবারে পেট থেকে ঝুলে গেছে মূর্তি জীব দেখেন না এত বড় জীব পেটের নিচে পায়ে সারে গিয়ে মিলছে যে এত বড় জীব আর এত বড় দাঁত আছে সবই আছে দেখলে তো মনে না যে বোবা একটু কথা বলতে দেখতে একটু কথা বলে কিনা এত ফল ফি সব রেখে দিচ্ছিস দাওয়াত এটা হচ্ছে দাওয়াত দিতে চান এই দাওয়াত কি করছো তোমরা তো শুনতেও আপনাকে বলবে তোমার আল্লাহ তো শুনতে পায় না কে আমার আল্লাহ শুনতে পায় না কে বলেছে তুমি প্রমাণ দিচ্ছ যে আমার আল্লাহ শুনতে পায় তুমি তো বলো আরে উপর একজন আছে বিচার করবে তার মানে শুনতে পায় তোমার কথা দিয়ে তুমি প্রমাণ দিচ্ছি আমার আল্লাহ দেখতে পায় যে আছেন না উনি দেখছেন না উনি এটা করবেন সেটা করবেন তুমি তো প্রমাণ দিচ্ছ যে আসেন আমার আল্লাহ দেখেন তুমি বলছো ওই উপরওয়াল্লা আবার পূজা করছে এটা কিন্তু শুনতেও পায় না আমার আল্লাহ তো শোনেন তোমার আল্লাহ তো কথা বলতে পারে না হ্যাঁ তার বাবাকে কেন এমন করছে অবদান তারপরে তিনি বলছেন ইয়া আসে যান মিনাল বাবা আমার কাছে একটা এলিম চলে এসেছে শিক্ষা চলে এসেছে সেটা কি ওয়াই এলেন কি ওয়াহি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি তাজ অনেকগুলো জায়গায় আল্লাহ হিসাবে উল্লেখ করেছেন পুরো কোরআনটাই হচ্ছে ওয়াহি এমনি তাজ মিনালে আইল বাবা আমার কাছে এলেম চলে এসেছে মা আল্লাহ মিয়াতা যা তোমার কাছে নেই যা তোমার কাছে নেই তারপরে তিনি আবার বলছেন ইয়াবাত বাবা তুমি শয়তানের এবার করোনা এই মূর্তি গুলো কি দিকে যারা আহ্বান করে তারা কি কান আলী রহমান বাবা এই যে শয়তান শয়তানের কথা বলছি এই শয়তান তো রহমানের সাথে অপরাধ করে ফেলেছে তার সাথে বিদ্রোহ করেছে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারপর তিনি বাবাকে আশঙ্কা শোনাচ্ছেন ইয়াবাতি রহমান কার দাওয়াত ইব্রাহিম আলহ ইসালাতামের দাওয়াতের দাওয়াত তাওহিদের মিল্লাতের দাওয়াতের ইমামের দাওয়াত দাওয়াত শিখতে চান এই যে বললেন যে বাবা তুমি যদি আমার না করো এমনি আসা আমি ভয় পাচ্ছি আজ আনা রহমান যে রহমানের আজাদ তোমাকে গ্রাস করে নিবে তোমাকে শেষ করে দিবে ধ্বংস করে দিবে আল্লাহর আজাদ তুমি যদি আমার কথা না মানো হয়েছে তুমি কি আমাকে বিরত রাখতে চাও আমার ইলাহের থেকে ইব্রাহিম তুমি কি দাওয়াত দিচ্ছ তুমি আমার ইলাহ থেকে আমাকে রাখতে চাচ্ছ তাই না এতগুলো যে ইলাস যাদেরকে আমি বানাই এই করে সেই করি এ থেকে বিরত রাখতে চাচ্ছি না খবরদার অনেক সহ্য করেছে আর কক্ষণে কথা বলবানা লাইলাম তান তাই আরো জুমান্নাকা তাহলে আমি তোমাকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে দিব পাথর দিয়ে আঘাত করবো কে বলছে টানো জুমান্নাকা ও মালিয়া এই যখন বাবা হুমকি ধুমকি দিচ্ছে তখন ইব্রাহিম আসলাম কি করছেন বাবা যখন ধমকি দিয়েছে বাবাকে একটা লাঠি দিয়ে এমন পিটা দিলেন বাবার কোমরটা ভেঙে একবারে পড়ে গেল তাই না কি করলেন আমাদের আমি কথা করে আমার কথাবার্তা শুনে না এত সাহস আমার পিছনে আবার লোক লাগা এই করে সেই করে করে দাও আর যদি কিছু না পারো তাহলে কতগুলা দিয়া ধাম ধুম ফাটা দাও নাকি इब्राहिम के जमीन हुमक दी बाबा पीछे दुआ कर शांति जन तुम्हें अल्लाह जन तुम शांति तुम कल्याण दिखे चले आसो फिर बाबा तुम्हारे दुआ करब क्षमा चाहिए আল্লা জন তোমাকে ক্ষমা করেছেন বের যখন দিচ্ছেন দোয়া করে বের হয়ে চলে যাচ্ছে না তখন বলেও যাচ্ছেন একটা কথা ও আজিরুকুম মামা তাদের ইন্দু নিল্লা আজকে থেকে ও আজ তোমাদের সাথে আমি সম্পর্ককে চিহ্ন করে দিলাম কিসের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক পিতা পুত্রের যে সম্পর্ক ছিল নাকি আদর্শের সম্পর্ক আমার তা আল্লাহকে ছেড়ে দিয়ে যত কিছুর এবারত করো এই বিষয়ে আজকে থেকে আমি তোমাদের সাথে সম্পর্ককে ছিন্নের ঘোষণা করে দিলাম আমি আমার রবের কাছেই দোয়া করবো রব্বি আমি আমার রবের কাছেই দোয়া করব রবকেই ডাকবো তুমি বের করে দিয়েছো কোন সমস্যা নেই কোনো সমস্যা নেই আমি আমার রবকে ডাকবো রবের কাছেই কাছে আশা আল্লাহ দোয়াই রব্বি সাথে আমি আশা করছি যে আমার রব আমার দোয়াকে কবুল করে নেবেন এই হচ্ছে মিল্লাদের পিতার দাওয়াতি অবস্থান দাওয়াত দিচ্ছেন মূর্তির বিরুদ্ধে গ্রহণ করছে না হুমকি দিচ্ছে দিচ্ছেন কি বলছেন তোমার উপরে শান্তি তোমার উপরে শান্তি আর আমরা কি করি বিচলিত হয়ে পড়ে যাই না ইব্রাহিম আলাইলাহালাম তার বাবার সাথে যে এই যে সম্পর্ক ছেদের ঘোষণা করছেন এই সম্পর্ক ছেদের ঘোষণা বিস্তারিত এসেছে সুরা মুম চাহিনা তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে ইব্রাহিমের আদর্শকে তোমরা গ্রহণ করো কেমন আদর্শ ইব্রাহিমের তবে কানিম তোমাদের জন্য ইব্রাহিমের জীবনের মধ্যে জীবনীতে তোমাদের জন্য আদর্শ রয়েছে কি আদর্শ কথোপক এখন হচ্ছে তার জাতির সাথে কথোপকতন আপনি শুধু বাবার সাথে সম্পর্ক ছিন্ন করবেন আর এলাকার যত নেতা খেতে আসে এদের সাথে খুব ভালো সম্পর্ক রাখবেন এদের সাথে আসবেন খেলবেন এই করবেন না তার জাতিকে বললো কাল উরে পাওমিহিম जि की बेबे सम्पर्क छेद जी जेतु तरह अग्न अत्याचार कर दवा कबुल आज के, साथ साथ को के, के, छे को के? के दिखे तुम्हारे सम्पर्क कटे गलो अमीम तुम्हरा आल्ला केड़े दिए जो कि हेफाजत करो तरह सम्पर्क के कटे दीची ना बीकुम तुम्हारा जो क्या गुला